সূরা ফাতির বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা फिर दिग के पय रूपे नियोगी जहां तीन तीन और चार चार जेम चाहे दान करान्लाम আল্লাহ যে রহমতের দরজায় লোকদের জন্য খুলিয়া দেন উহা রুদ্ধ করার কেহ নাই আর যাহা তিনি বন্ধ করিয়া দিবেন আল্লাহর পরে উহাকে খুলিয়া দেওয়ার তিনি পরাক্রমশালী ও সুবিজ্ঞানী লা হে লোকেরা তোমাদের প্রতি আল্লাহর যেসব অনুগ্রহ রে সেগুলি তোমরা স্মরণে রাখো আল্লাহ ছাড়া আর কেহ সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদিগকে আসমান ও জমিন হইতে রিজিক দেয় তিনি ছাড়া আর কেহ মাবুদ নাই তাহা হইলে তোমরা কোথাও হইতে ধোকা খাইতেছ এখন যদি এই লোকেরা তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহা কোন নতুন কথা নয় তোমার পূর্বেও অনেক রাসুলের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছে আর সব শেষ পর্যন্ত আল্লাহর দিকেই ফিরিয়া যাইবে হে লোকেরা আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদিগকে ধোকায় না ফেলে আর সেই বড় ধোকাবাজও যেন তোমাদিগকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে না পারে আসলে শয়তানি তোমাদের দুশ্মন অতএব তোমরাও উহাকে নিজেদের দুশ্মনই মনে কর সে তো উহার অনুসারী দিগোকে নিজের পথে ডাকিতেছে এই জন্য যেন ইহারা দুজক্ষিতের মধ্যে সামিল হইয়া যায় যেসব লোক কুফরি করিবে তাহাদের জন্য কঠিন আজাব রহিয়াছে আর যাহারা ইমান আনিবে ও নেক আমল করিবে তাহাদের জন্য মাগফিরা ও বড় প্রতিদান রহিয়াছে সর ইন্লহিম বিস্ন যে ব্যক্তির জন্য তাহার খারাপ আমলকে কে চাকচিক্য বানাইয়া দেওয়া হইয়াছে এবং সে উহাকেই ভালো মনে করিতেছে তাহার গুমরাহির কোনো শেষ আছে কি প্রকৃত কথা এই যে আল্লাহ যাহাকে চাহেন গুমরাহিতে ডুবাইয়া দেন আর যাহাকে চাহেন হেদায়েতের পথ দেখান কাজেই এই লোকদের জন্য অযথায় চিন্তা ও দুঃখে যেন তোমার প্রাণ ক্ষয় হইতে না থাকে ইহারা যাহা কিছু করিতেছে আল্লাহ তাহা খুব ভালোভাবেই জানেন আল্লা তো বাতাসের প্রবাহ পাঠাইয়া থাকেন তারপর তাহা মেঘমালা সঞ্চালিত করে অতঃপর আমরা উহাকে এক জনমানবহীন অঞ্চলের দিকে লইয়া যাই এবং সেই জমিনকেই জীবন্ত করিয়া তুলি যাহা মৃত করিয়াছিল মৃত মানুষগুলির পুনরুজ্জীবিত হইয়া উঠাও ঠিক এইরূপ ব্যাপারী হইবে যে ব্যক্তি চায় তাহার জানা আবশ্যক যে সমস্ত ইজ্জত সর্বতভাবে আল্লাহর তাহার নিকট শুধু পবিত্র কথা উপরের দিকে উত্থিত হয় আর নে আমলি উহাকে ঊর্ধ্বমুখে উত্থিত করে তবে যাহারা অনর্থক চালবাজি করে তাহাদের জন্য কঠিন আজাব রহিয়াছে এবং তাহাদের ধোকা প্রতারণা আপনি ধ্বংস হইয়া যাইবে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 आल्ला तुमादिगे शुक्र की पर के जोड़ा बनाइ नारी गर्भधारण कर प्रसव करल्लाते वयस्क व्यक्ति बयसलाभ कर एक कित लिखित था, कि। था कि। आल्लर जन् खुबी सहज क्या وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون نحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون আর পানির দুইটি ধারা সমান নয় একটি সুমিষ্ট ও পিপাসা নিবারণকারী পান করার উপযোগী সুস্বাদু আর অপরধারাটি তীব্র লবণাক্ত যাহা গলার ভিতর দেশের দেয় কিন্তু এই উভয় ধারা হইতে তোমরা টাটকা তরতাজা মাছ লাভ করিয়া থাকো ব্যবহারের জন্য অলঙ্কারের সামগ্রী বাহির করিয়া আনো আর এই পানিতেই তোমরা দেখিতেছো। নৌজানগুলি উহার বুপচিরিয়া চলিয়া যাইতেছে যেন তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং তাহার শকর গুজর হোলি জুল্লুই রু কুম লি পুন তুমির তিনি দিনের মধ্যে রাত এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করাইয়া লইয়া আসেন সূর্যকে তিনি অধীন ও অনুগত বানাইয়া রাখিয়াছেন এই সব কিছুই একটি নির্দিষ্ট সময়ের দিকে চলিয়া যাইতেছে সেই আল্লাহ তোমাদের রব বাদশাহী তাহারি তাহাকে বাদ দিয়া অন্য যাহাদিগকে তোমরা ডাকো তাহারা একটি তৃণখণ্ডেরও মালিক নয় ان تدعوهم لا يسمعوا دعاءكم ولو سمعوا ما استجابوا لكم ويوم القيامه يكفرون بشرككم ولا ينبئك مثل خبير تাহাদিকোকে ডাকিলে তাহারা তো তোমাদের ডাক শুনতে পায় না শুনিলেও তোমাদের কোনো জবাব দিতে পারে না আর কিয়ামতের দিন তাহারা তোমাদের শিরক অস্বীকার করিবে প্রকৃত ব্যাপার সম্পর্কে এমন নির্ভুল খবর একজন সর্বজ্ঞ ছাড়া তোমাদিগকে আর কেউই দিতে পারে না হে লোকেরা তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তো অভাব শূন্য ও প্রশংসিত তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসারিত করিয়া নতুন কোন সৃষ্টি তোমাদের স্থানে লইয়া আসিবেন এইরূপ করা আল্লাহর জন্য কিছুমাত্র কঠিন নয়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 কোনো বোঝা বহনকারী অপর কাহারও বোঝা বহন করিবে না কোনো বোঝা বহনকারী যদি নিজের বোঝা বহনের জন্য ডাকে তবে তাহার বোঝার এক সামান্য অংশ বহন করিতে কেহ আগাই আসিবে না সে নিকটবর্তী কোনো আত্মীয়ই হোক না কেন হে নবী তুমি কেবলমাত্র সেই লোকদিগকেই সতর্ক করিতে পারো যাহারা না দেখিয়াই নিজেদের রবকে ভয় করে এবং নামাজ কায়েম করে যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে से निजे कल्याण कर निकटी फिर हईबे अंध और चक्षुष्मान समान हईते अंधकार और आलो समान हईते सुशीतल छाय प्रखर रुद्रताप समान होते আর না জীবিত অমৃত সমান হইতে পারে আল্লাহ যাহাকে চাহেন শোনান কিন্তু হে নবী তুমি সেই লোকদিগকে দিগ কে শোনাইতে পারো না যাহারা কবর সমূহে সমাহিত রহিয়াছে तुम्हें कारी मात्री तुम्हें प्रकृत सत्य सहकारे पाठी सुबा और भय प्रदर्शनकारी रूपे और एम को अतिक्रांत हो निकट को सतर्ककारी आसे न وان يكذبه فلقد كذب الذين من قبلهم جاءتهم رسلهم بالبينات وبالزبور وبالكتاب المنير এখন এই লোকেরা যদি তোমার প্রতি মিথ্যারোপ করে তাহা হইলে ইহাদের পূর্বেকার লোকেরাও তো মিথ্যারোপ করিয়াছিল তাহাদের নিকট তাহাদের রাসূলগণ আসিয়াছিল সুস্পষ্ট দলিল প্রমাণ صحیফা ও উজ্জ্বল হেদায়েত দানকারী কিতাব লইয়া তারপর যাহারা মানে নাই তাহাদিগকে আমি ধরিয়া ফেলিলাম আর লক্ষ্য করো আমার শাস্তি কতই না কঠোর ছিল জল মিন ইমি চিনু হিনী মুখতলিফন অলানু হি বস তোমরা কি দেখো আল্লাহ আসমান হইতে পানি বর্ষণ করেন फल बाहर करेखा पा जागुलिर रंग नाना, नाना प्रकार मी भावे मानुष जंतु जानवर और गृहपालित पशुगुलिर वर्णव है विभिन्न प्रकार प्रकृत ब्यापार ये आल्ला बंद मध्य केवल इलम सम्पन्न लोकर ताहायसदेह आल्ला पर अशेष क्षमासी যেসব লোক আল্লাহর কিতাব তিল করে নামাজ কায়েম করে আর আমরা তাহাদিগকে যাহা কিছু রিজিক দিয়াছি তাহা হইতে প্রকাশ্য ও গোপনে ব্যয় করে তাহারা এমন এক জন্য যাহাতে কখনোই লোকসান হইবে না যেন আল্লাহ তাহাদের প্রতিফল পূর্ণ মাত্রায় তাহাদিগকে দিয়া দেন এবং নিজের অনুগ্রহ হইতে আরো অধিক তাহাদিগকে দান করেন নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী পাঠাইয়াছি তাহাই সত্য উহা সত্যতা প্রমাণকারী হিসাবে আসিয়াছে সেই কিতাবগুলির যাহা উহার পূর্বে আসিয়াছিল আল্লাহ তাহার বান্দাদের অবস্থা সম্পর্কে নিঃসন্দেহে ওয়াকিফ दृष्टि रखें बीर अतपर हमारे समूह उत्तराधिकारी बनाइया আমরা আমাদের বান্দাদের মধ্যে হইতে বাছাই করিয়া লইয়াছি এখন তাহাদের মধ্যে কেহ তো নিজের প্রতি জুলুমকারী কেহ মধ্যম আর কেহ আল্লাহ অনুমতি ক্রমে অগ্রসর ইহাই অনেক বড় অনুগ্রহ चिरकालीन बेहे प्रवेश कर स्वर्ण मणिमुक्त और शकर से आल्ला जिन्हें दुख कष्ट दूर कर श्चय अतीब क्षमाशील ए खुब बसि गुणग्राही जिन्हें निज अनुग्रह चिरंतन बसबा जगह आनिया दिया छेन। ना को कष्ट हईते क्लानि लागीते আর যাহারা কুফরি করিয়াছে তাহাদের জন্য রহিয়াছে জাহান নামের আগুন না তাহাদের ব্যাপার চূড়ান্ত হইবে যে তাহারা মরিয়া যাইবে আর না তাহাদের জন্য জাহান নামের আজাব কোনরূপ হ্রাস করা হইবে यह भा कूफरिकारी प्रत्येक व्यक्ति के प्रतिफल दान कर وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر في من تذكر وجاءكم النذير فلوقوا فما للظالمين من نصير سيخانة آراتيبكار قرية بوليبي হে আমাদের রব আমাদিগকে এখানে হইতে বাহির করিয়া লও আমরা নেক আমল করিতে থাকিব সে আমল হইতে ভিন্নতর যেমন পূর্বে করিতেছিলাম তাহাদিগকে জবাব দেওয়া হইবে আমরা কি তোমাদিগকে এমন বয়স দান করি নাই যাহাতে কেউ শিক্ষা গ্রহণ করিতে চাইলে শিক্ষা গ্রহণ করিতে পারিত আর তোমাদের নিকট তো সতর্ককারীও ছিল। এখন স্বাদ গ্রহণ করিতে থাকো এখানে জালিমদের কোনো সাহায্যকারী নাই নিঃসন্দেহ আল্লাহ আসমান ও জমিনের সব গোপন বিষয় সম্পর্কে ওয়াকিফ হাল তিনি তো অন্তরের গোপন রহস্য সম্পর্কেও অবহিত নিঃসন্দেহ আল্লাহ আসমান ও জমিনের সব গোপন বিষয় সম্পর্কে ওয়াকিফাল ثَمَّنِتْ أَنْتُرَ الْغُبُونِ رَحَسْشَ سَمْكُ رَاوَهِتُ أَرَأَيْتُمْ شُرَكَاءَكُمْ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ أَرُونِي مَاذَا خَلَقُوا مِنَ الْأَرْضِ أَمْ لَهُمْ شِرْكٌ فِي السَّمَاوَاتِ أَمْ آتَيْنَاهُمْ كِتَابًا فَهُمْ عَلَى بَيِّنَةٍ مِنْ بَلْ <سؤال> তাহাদিগকে বলো তোমরা আল্লাহকে বাদ দিয়া তোমাদের যে শরীর দিগকে ডাকিয়া থাকো তোমরা কখনো কি তাহাদিগকে দেখিয়াছ আমাকে বলো তাহারা জমিনে কি পয়দা করিয়াছে কিংবা আসমানসমূহে তাহাদের কি অংশীদারিত্ব রহিয়াছে আমরা কি তাহাদিগকে কোনো কিতাব লিখিয়া দিয়াছি যাহার ভিত্তিতে ইহারা কোনো পরিষ্কার সনদ লাভ করিয়াছে না এমন কিছুই নাই बर जालिमरा परस्पर के शुद्ध धोखा दिये चलिया प्रकृत कथा अल्लाई आसमान समूह और जमीन के निजी स्थान अटल और अबिचल कर उदी टलिया जाए তাহা হইলে আল্লাহর পরে দ্বিতীয় কেহ উহাদিগকে ধরিয়া রাখিতে পারে না নিঃসন্দেহে আল্লাহ বড়ই ধৈর্যশীল এবং ক্ষমাকারীম নদীন ইহদ ওদী ও এই লোকেরা অত্যন্ত শক্ত কসম খাইয়া বলিত যে তাহাদের নিকট কোন সতর্ককারী যদি আসিত তাহা হইলে তাহারা অপর প্রতিটি জাতি অপেক্ষা অনেক বেশি হেদায়তপ্রাপ্ত হইত কিন্তু সতর্ককারী যখন তাহাদের নিকট আসিল তখন তাহার আগমনি তাহাদের মধ্যে সত্য দিন হইতে পলায়ন ছাড়া আর কোন জিনিসের বৃদ্ধি ঘটাই নাই ওন আলী নজিদারি শুনছিল ওলা চালি শুনছিল তাহারা পৃথিবীতে আরো বেশি অহংকার করিতে লাগিল আর নিকৃষ্টতম চাল চালিতে শুরু করিল অথচ খারাপ চাল যাহারা চালে উহা তাহাদিগকেই ধ্বংস করে এখন কি তাহারা ইহার অপেক্ষা করিতেছে যে অতীত জাতিগুলির প্রতি আল্লাহর যে রীতি ছিল তাহাদের প্রতিও তাহাই প্রয়োগ করা হইবে ইহা যদি হইয়া থাকে তাহা হইলে তোমরা আল্লাহর নিয়ম নীতিতে কশ্চিনকালেও কোনো পরিবর্তন দেখিতে পাইবে না আর আল্লাহ রনত কে উহার নির্দিষ্ট পথ হইতে কোনো ফিরাইতে পারে তাহাও তোমরা দেখিবে না ও ফিল্লাহ মেসি ফিল্লাউ ইন্দ কম ক ইহারা জমিনের বুকে কখনো চলাফেরা করিয়া দেখে নাই কি তাহা হইলে ইহাদের পূর্বে যেসব লোক চলিয়া গিয়াছে এবং যাহারা ইহাদের চাইতে অধিক শক্তিশালী ছিল তাহাদের পরিণতি তাহারা দেখিতে পাইত কোনো জিনিসি আল্লাহকে অক্ষম করিয়া দিতে পারে না না আসমানসমূহে না জমিনের বুকে তিনি সব কিছুই জানেন ও সব জিনিসের উপর ক্ষমতা রাখেন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 তিনি যদি লোকদিগকে তাহাদের ক্রিয়াকলাপের জন্য পাকড়াও করিতেন তাহা হইলে জমিনের বুকে কোনো প্রাণীকেই বাঁচিয়া থাকিতে দিতেন না কিন্তু তিনি তাহাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিতেছেন তারপর যখন তাহাদের সময় পূর্ণ হইয়া যাইবে তখন আল্লাহ তাহার বান্দাদিগকে দেখিয়া লইবেন